السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله واصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد পিস বাংলার সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শক ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থের চৌত্রিশতম হাদিস পাঠ করব এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশা আল্লাহ হাদিসটি বর্ণনা করেন প্রখ্যাত সাহাবি আবু সাঈদ আল হুদরি হ তিনি বলেন্লাহুল আমি রসুল্লাহ বলতে শুনেছি তোমাদের যে কেউ কোনো মুনকার কাজ দেখবে সেজন্য তার হাত দ্বারা তা প্রতিহত করে যদি সে হাত দ্বারা প্রতিহত না করতে পারে তাহলে সেজন্য তার জবান দ্বারা বাধা দেয় ও ইস্তাতিয়া যদি তাতেও সমর্থবান না হয় তাহলে তার অন্তর দ্বারা ওজাহালিকা আজাহুল ইমান আর ওহা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ইমানের পরিচায়ক হাদিস্ট্রি সহি মুসলিমের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ ও তো হাদিস্টির প্রেক্ষাপট চমৎকার একদা মারওয়ানের খিলাফতকালে মারওয়ান ঈদের সলাতে আগে হতুবা দিতে লাগলেন আমরা জানি যে আমাদের প্রিয় হাবি মুহাম্মদ সাল আলিউসাল্লাম আগে ঈদে সলাৎ আদায় করতেন সুম্মাই মোকাবেলাতে এরপরে মানুষের মুখোমুখি হয়ে দাঁড়াতেন মানুষেরা তাদের কাতারে সুন্দর করে উপবিষ্ট থাকতেন অথবা রসুল সল্লাহ আলিউল্লাম ভাষণ দিতেন হতুয়া পেশ করতেন এটাই ছিল রসুল সাল আলি ইসাল্লামের সন্ন্যত এবং এখন পর্যন্ত আমরা এরই উপরে সুপ্রতিষ্ঠিত আসি কিন্তু দুর্ভাগ্য ওই সময় মারওয়ান রসুলের শূন্যতের উল্টা করে ফেললেন তিনি আগে খতবা দিতে লাগলেন তখনই সাহাবি আবু সাঈদ রাজ আনহু প্রতিবাদী হলেন এবং প্রতিবাদ করলেন যে না এটা সুন্নতের উল্টা আর যা সুন্নতের উল্টা তাই মুনকার কার সুতরাং তা গ্রহণ করা যাবে না তিনি শুধু প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করতে গিয়ে বললেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول امي اللہ رسول کے بولتے من رآ منكم منکرا فل يغیر ہو بیادیه تو مادر کی وجودی کنو منکر کج دیکھے شجنو تر حاد دراء شجنگ پرتی حوتا کرے حدیث تر ابترانا کرلن حدیث تر اولیک کرلن اور بولن اٹھائی رسولن نت دیش شطرن سنة تر اولتا حد چے تا پرتی حوتا کرتا সাহাবাই কারাম রুাল্লাহ আলহিম আজমাইন তারা কীভাবে রসুল সামের সন্ন্যতকে সম্মান করেছেন এবং কিভাবে তারা প্রবৃত্তির তাড়নার বিরুদ্ধে সংগ্রাম করেছেন মনকার ও শরীয়ত বিগর্হিত কাজসমূহতে নিজেরা যেমন সতর্ক ছিলেন মানুষকেও তারা সতর্ক করার চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন এজন্য মুসলিম শরীফে প্রখ্যানে একটা হাদিস রয়েছে যেখানে রসুল্লাহ সাল আলহসাল্লাম বলেছেন প্রত্যেক নবীদের কিছু হাওয়ারি কিছু সাহায্যকারী এবং কিছু সঙ্গী সাথী আল্লাহ ঝুটিয়ে ছিলেন ইয়িহী তারা নবীর সুনতি গ্রহণ করতেন এবং নবীর আদেশ সমূহকে তার ইফতেদাহ করতেন অনুসরণ করতেন পালন করতেন সুম্মা ইন্ুফিম খালুফ অতপর তাদের পরে আসতো এক দল যারা বলতো তা যা তারা করত না অর্থাৎ তারা বলতো এমন কিছু কথা যা তারা করত না ওইয়া ফলুন এবং তাদেরকে যা আদেশ করা হতো তার উল্টা তারা করত। অথবা তারা তা যা আদেশ করতো অন্যদেরকে তার উল্টা করত। মালা করতো যারা তা করত না তা বলতো এবং যারা তা করতো তা বলতো না উল্টা করত শূন্যতার বিপরীত করত। করতো যে ব্যক্তি এই ধরনের ব্যক্তিদের সাথে লড়াই করবে এই ধরনের ব্যক্তিদের সাথে প্রতিরোধ গড়ে তুলবে ফাহমিন সে ইমানদার ওমানিহি ফ আর যে ব্যক্তি এদের সাথে জবান দ্বারা প্রতিবাদ করবে যে ব্যক্তি অন্তর দ্বারা এর প্রতিবাদ করবে সেমান ইমান ও থাকে না রসোল্লাহাম অন্যায় প্রতিরোধের জন্য তিনটি স্টেপ বললেন প্রথম স্টেপ হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হলে জবান দ্বারা দ্বিতীয় স্টেপ প্রতিহত করা তাতেও যদি সম্ভব না হয় অন্তর দ্বারা সেই কাজটা ঘৃণা করা প্রত্যাখ্যান করা আর এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের পরিচায়ক। যেমনটি অত্র হাদিসে সাহাবি আবু সাঈদ খদুরু বলছেন রসুল্লাহ বলছেন ওদায় আজ আফুল ইমান অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে সর্বনিম্ন ইমানের পরিচয়ক শুধুও দর্শক বিন্দু। এখানে রসুসল্লাহ আডিম বলছেন মানিন খুব মুন কারন ফালিউর হুবিয়াদি কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা বদলিয়ে দে হাত দ্বারা তা পাল্টিয়ে দে এই হাত দ্বারা প্রতিহত করা শরে হকুমে দুই প্রকার একটা হচ্ছে ফরজে কেফা আয়া অর্থাৎ এমন একটি মুনকার কাজ যা সমাজে প্রচার লাভ করে ফেলেছে এবং অনেক লোক দেখে ফেলেছেন এর মধ্য থেকে যদি কিছু উম্মত উম্মতের কিছু অংশ এটা আদায় করে ফেলেন তাহলে কিন্তু সকলেই দায় মুক্ত হয়ে যাবেন যেমনটি আল্লাহ রবিনে ক্যিমে বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা ইয়াদৌ না ইল আল খের দিকে মানুষকে আদেশ করবি। ডাকবি ও আনহাও আনিল মুনকার তারা মানুষকে মুনকার কাজ থেকে প্রতিহত করবে আমরবিল মা কাজ করবে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এরকম একটি গোষ্ঠী থাকা দরকার যদি ওইরকম এক শ্রেণীর লোক সামাজিক এ অন্যায়গুলিকে প্রতিহত করে বাধা দেয় তাহলে বাকি সবাই দায়মুক্ত হয়ে যাবেন পক্ষান্তরে কেউ যদি বাধা না দে তাহলে সবাই কিন্তু আল্লাহর গজবের কারণ হয়ে জাঁড়াবেন যদি সমাজের ভিতরে অন্যায় প্রসার লাভ করে কেউ যদি প্রতিবাদ না করে তাহলে আল্লাহ রব আলেমিন সমাজের উপরে তার পক্ষ থেকে এলাহে গজব নামিয়ে দেন আর ওই গজব ওই পরীক্ষা ভালো এবং খারাপ নির্বিশেষে সকলকে সমানভাবে গ্রাস করে অতএব প্রত্যেকের উচিত এ ব্যাপারে সতর্ক ও সাবধান থাকা শুধুও দর্শকবৃন্দ ফরজে আইন ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির উপরে তখনই ফরদ হয়ে যাবে যে কেউ একটি মুনকার কাজ দেখেছে ওহুয়া কাদুন আয়লা এনখারি আর সে ওই মুনকার কাজটি এনকার করার বাধা দেওয়ার তার ক্ষমতা আছে সামনে একটা অন্যায় হচ্ছে ওই অন্যায়টা বাধা দেওয়ার মতো তার ক্ষমতা আছে তাহলে ওই ব্যক্তির উপরে যিনি দেখলেন এবং যার ক্ষমতা আছে তার উপরে এটাকে প্রতিহত করা এটাকে রুখে দেওয়া এটাকে বন্ধ করে দেওয়া ফরজ এ থেকে তিনি কিন্তু মুক্তি পাবেন না কোন অবস্থাতেই দেখলাম আর নাকসিটকে চলে আসলাম এটা কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না যার ভিতরে ইমান থাকবে তিনি অবশ্যই এ ধরনের গরহিত কাজ তার ভিতর কোথাও দেখতে পেলে তিনি সেটাকে কঠোরভাবে প্রতিহত করবেন এটাই ইসলামের বক্তব্য কিন্তু আজ যেটা আমাদের সামনে হচ্ছে সে অন্যায়গুলি আমাদের সামনে অহরহ গঠেই চলেছে আমরা তার কিন্তু প্রতিবাদ করছি না ফলে আমাদের অধহ অনিবার্য হয়ে পড়েছে ওই সমস্ত জবান দারাল অবিষপ্ত হয়েছে কেন হয়েছে এ কারণেই লেখা বিমা আসও ও কেন তারা না ফরমানি করত এবং তারা সীমালঙ্ঘন করত তারা কাজ থেকে নিষেধ করতো না সম্মানিত শুধুও ও বৃন্দ সময় হলো একটি বিরতির বিরতির পর ফিরে আসব আপনাদের সাথে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ ধন্যবাদ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك الحمد لله والنعمت كل विषय गु आलोचित रुमर आन शुरो नाम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 विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नार धंस जो अनिवार्य शेख सैफुद्दीन बिल्ल मदल तुन्नार आलो के जीवन गड़ार्थी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 आज सन्दा छटाय पुन सम्प्रचार दोपुर देर टाय बांगे बीस टी के कार माध्यम যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন আব্দুর রাজাক বিন ইউসুফ कथाजेर इतिब क्रम विकास আজ রাত আপনাদেরকে বিরতির পর পুনরায় আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এই যে অন্যায় প্রতিবাদ না করা এর অশুভ পরিণতির কথা কি আমরা ভেবে দেখেছি বলছেন لعن الذين كفروا من بنى إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون بنى إسرائيل الروي شمستو كفر داود وعيسى ابن مريم زبان درال وبي شبتو خويسي كنو خويسي ايقاروني ذلك بما عصوا وكانوا يعتدون ترى نفرماني كرتو ابن ترى الشمالن তারা কাজ থেকে নিষেধ করতো না তারা কতই না খারাপ কাজ করে থাকতো। তাহলে এতেই বুঝে যাচ্ছে যে সমস্ত লোকেরা গুরু দায়িত্ব আদায় করবে না মানুষকে অন্যায় থেকে বারণ করবে না অন্যায় থেকে নিষেধ করবে না তারা তো অবশ্যই লায়নতের পাত্র হবে এবং তাদের কর্মটি হবে কতই না খারাপ লাভ ইসামা কেন তারা কতই না খারাপ কাজ করত আমরা জানি যে অন্যায়কে প্রতিহত না করলে সমাজ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হবে আর যদি অন্যায়কে প্রতিহত করা যায় সমাজ থেকে প্রতিরোধ করা যায় দূর করা যায় তাহলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বিরাজ করবে আল্লাহরবুলা আলমিন তো জানিয়ে দিয়েছেন কোরআনে ক্যারিমে যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে কি হল কথা সব মানুষকে হত্যা করলো অর্থাৎ একটি হত্যার মধ্য দিয়ে সে ত্রাসের রাজ্য কায়ম করে ফেলল মানুষকে ত্রস্ত ব্যস্ত করে দিল ওম্যান্তরে যদি একটা জীবনকে বাঁচিয়ে দেয় সেজন্য সমস্ত সমাজের মানুষকে বাঁচিয়ে দিল ফাসাদ একজন দুজন করে সন্ত্রাসী নাম করা একজন দুজন হয় আমরা যদি দেখি সমাজের মানুষ যতই পশ্চাদগামী হোক না কেন কিন্তু মানুষ আসলে অন্যায়কে পছন্দ করে না মানুষ নিরাপত্তা চায় মানুষ সুখ চায় মানুষ শান্তি চায় মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে চায় ঝগড়া ফাসাদ করতে চায় না কিন্তু উপরে এসে চেপে যায় শুধুও দর্শক বৃন্দ আমাদের প্রিয় হাবি মোহাম্মদ রসৌল্লাহ সাল্লসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন বুহারিতে যে একটি জাহাজ যার নিচতলায় মানুষ উপরতলায় মানুষ নিচের মানুষটা উপরতলা থেকে গিয়ে পানি আনে উপরের লোকেরা যদি বিরক্ত বোধ করে আসে নিচে এসে যদি কোঠার নিয়ে বলে পানি তো আমার তলেই আছে সুতরাং ওদের কাছে কেনই যাব। এবার কোঠার দিয়ে যদি আঘাত করে সে জাহাজের তলের তক্তাটা ফেটে দিয়ে নিচ থেকে যদি পানি বাইর করে বলন্ত এই ভাঙ্গা জাহাজের কোন যাত্রী নিচতলার যাত্রী আর উপরতলার যাত্রী কেউ কি বাঁচবে কেউ বাঁচবে না সবাই অথই সমুদ্রে ডুবে যাবে ঠিক রসুল সাল্লাহ আরে ইসলাম বলছেন এই একটা লোক সমাজে অন্যায় করে আর এই একটা লোকের অন্যায়ের কারণে যেমন জাহাজটা ডুবে সমাজের সব ডুবে যায় সমাজের সকলের ক্ষতি সাধিত হয় আপনি তখন কি করবেন এই মুহুর্তে আপনার করণীয় কী রসুলাম যেমন বলছেন কোমন খারণাই হুবিয়া দিহি কেউ যদি মুনকার কাজ দেখে তাহলে সে এই মুনকার কাজ হাত দ্বারা প্রতিহত করবে লোকটি কোঠার নিয়ে জাহাজ ফেলে দিচ্ছে ভেঙ্গে দিচ্ছে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছে না তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সে ও হয়ে গেছে। বুঝতে পারছে না ইমোশনাল হয়ে গেছে আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে আপনি সচেতন মানুষ সচেতন নাগরিক আপনি কি করবেন আপনার দায়িত্ব ওই লোকটার হাত থেকে কোঠারটা কেড়ে নেওয়া সাবধান তুমি ক্ষান্ত হো শান্ত হো তোমার কারণে সব ধ্বংস তুমি কি করতে চাচ্ছ তুমি সর্বনাশ ডেকে এলো না সে লোকটির কাছ থেকে যদি আপনি কোঠারটা কেড়ে নেন তাহলে কিন্তু জাহাজটাও বাঁচলো জাহাজের নিস্তালার যাত্রীও বাঁচলো উপরতলার যাত্রীও বাঁচলো সবাই বাঁচলো আর না হইলে ওই লোকটাও মরল সকলকে মারল কাজেই যে সমস্ত লোকেরা সমাজে অন্যায় করে মনকার কাজ করে গর্ভিত কাজ করে তাদেরকে প্রতিরোধ করা প্রতিহত করা সমাজের প্রত্যেকটি মানুষের সচেতনভাবে দায়িত্ব বিশেষ করে যারা সমাজের নেতৃস্থানীয় যারা সমাজপতি গুত্রপতি দলপতি যারা সমাজ শাসন করে থাকেন সমাজের মানুষেরা যাদেরকে মানে বিপদ আপদে তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে মীমাংসা চায় ই চায় ন্যায় ইনসাফ চায় প্রার্থনা করে এই সমস্ত দায়িত্বশীল মানুষদের দায়িত্ব আরও বেশি আমরা সৌরল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন কুল্লুকুম রায়ন ওখুল্লুকুম মেস উনআন রাত অবৈতহ তোমরা সকলেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বাঁচতে পারবেন না জিজ্ঞাসা করা হবে আপনাকে জবাবদেহি করতে হবে যে আপনি সমাজপতি ছিলেন আপনি কেউ কী করেছেন যদি আপনি ন্যায় ইনসাফের সাথে সমাজ পরিচালনা করে থাকেন আপনি যদি অন্যায়কে প্রতিরোধ করে থাকেন আপনি যদি আদল ও ইনসাফ কায়েম করে থাকেন তাহলে আপনার মঞ্জিল কোথায় মর্যাদা কোথায় রসুল্লাহ সদাল্লাহ আলিসালাম জানিয়ে দিয়েছেন যে কেয়ামতের মাঠে আল্লাহর আর যখন কোন সায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবিনা দেবেন আরসের সায়ার নিচে তার মধ্যে প্রথম হচ্ছে ইমাম ওই শাসক যে শাসক আদ মনসিফ ইনসাফের সাথে ন্যায়ের সাথে সে বিচার মীমাংসা করে থাকে সুতরাং এ প্রমাণ পেল যে আপনার মঞ্জিল কত বেশি আপনি সমাজপতি হন আপনি রাষ্ট্রপতি হন গোত্রপতি হন অথবা আপনি বাড়ির প্রধান হন ঘরের প্রধান হন আপনার দায়িত্ব অনেক বেশি আপনার অধীনস্থ যারা তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদের মধ্যে কোনো ফাঁসাদ দেখলে তাদের মধ্যে কোনো মুনকেট দেখলে তাদের মধ্যে কোনো গর্ভিত কাজ দেখলে আপনি চুপচাপ থাকবেন এটা হতে পারে না কারণ আপনার নিরবতা অন্যায়ের পথকে খুলে দেবে পাপের ধারকে মুচিত করে দেবে যারা অন্যায়কারী তাদের উল্লাস বেড়ে যাবে তাদের স্পর্ডা বেড়ে যাবে আর যদি আপনি প্রতিহত করেন তাহলে কিন্তু তার ক্ষান্ত হতে বাধ্য আচ্ছা আপনি তো একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন একটা ইন্ডাস্ট্রি সুপারভাইজার হিসেবে বা আপনি ম্যানেজার হিসেবে তার ভিতরে যদি কেউ ভুল করে তাকে কি আপনি শাস্তি দেন না নিশ্চয়ই দেন সুতরাং যারা সমাজপতি যারা রাষ্ট্রপতি তাদের দায়িত্ব অনেক বেশি আর যার যত বেশি দায়িত্ব তার তত বেশি জিজ্ঞাসা তার তত বেশি জবাবদেহি সুতরাং এ দায়িত্ব থেকে যারা আমরু বিল মা এবং হি আইন মনকার বালে কাজের আদেশ এবং খারাপ কাজের দায়িত্ব থেকে কোনো দায়িত্বশীল নিজেকে মুক্ত বলে ঘোষণা করতে পারবেন না শুধু ও দর্শক বৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে সমাজে এ সমস্ত অন্যায় যদি বাধা না দেওয়া হয় মনকার কাজগুলিকে প্রতিহত করা না হয় তাহলে কিন্তু সমাজে ফাসাদের সম্ভাবনা দেখা দেয় সমাজ ধ্বংসের কেনেরায় পৌঁছে যায় আর এই একজন পাপ দশ জনের শাস্তি বুক করে এই জন্য রসুল সাল্লাম অন্য বলেছেন তোমরা যদি করো অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়াও তাহলে হতে পারে অতি শীঘ্রই আল্লাহ তোমাদের জন্য আজাব দিয়ে কঠিন পাকড়াও করবেন আল্লাহ রবুল আয়ালমিন বিগত জমানায় কত জাতি ধ্বংস করেছেন তাদের ধ্বংসের ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যারা নাফরমানির সীমান করেছিল আল্লাহ রে ধ্বংস করে দিয়ে আমাদের সামনে নজির স্থাপন করেছেন তোমরা যদি ওই করো তোমাদেরও পরিণতি ওই রকম হবে ওলানুজ মিনা বি মাঝে মধ্যে হালকা দুই একটি ধাক্কা আমাদেরকে দেন কেন লা আল্লাহমিয়র যেন তারা ফিরে আসে অর্থাৎ আমরা ফিরে আসি জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিপদ ঘটে কখনো ভূমিকম্প হয় কখনো ভূমি ধস হয় কখনো বা আবার পাহাড় ধস নামে কখনো অগ্নি লেগে যায় অগ্নিও গিরি সমাজ ধ্বংস করে কখনো বা মানুষ বন্যার কবলিত হয় কখনো মানুষ খড়ায় জলে পুড়ে মরে ফসল বিনষ্ট হয় কখনো বা এক প্রকার বিষাক্ত পে ফসলকে ধ্বংস করে দিচ্ছে কখনোবা কোন প্রকার মহামারী এসে মানুষের উপরে বিপদ সৃষ্টি করছে আল্লাহ রবীন্দ্র এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এগুলি আল্লাহ দেন এজন্যই যে আল্লাহ মিয়ারি যা মানুষেরা তৌবা করবে ফিরে আসবে আল্লাহর কাছে কাজেই আমরা বুঝতে পারি যে আমরুবিল মা আররুফ এবং মুনকার এই খারাপ কাজ থেকে যদি বাধা না দেয় পালকা যারা দেশ না করি তাহলে এনও বিপর্যয় হওয়ার সমূহ সম্ভাবনা আছে বিশেষ করে একটি কথা প্রণিধানযোগ্য সেটি হচ্ছে অন্যায়ের সমর্থন করা আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন মনকার কাজ খারাপ কাজ এটা বাধা দেওয়ার দায়িত্ব মনে করেন না নিজে একটা তসবির ছড়া হাতে নিয়ে টুক টুকটুক করে হেঁটেই চললেন মাথায় কেনা পাগড়ি বেঁধে হেঁটেই চললেন ভালো কথা কিন্তু আপনার সামনে অন্যায় হচ্ছে আপনি বলবেন না না এই পথ ইবলের পথ এই পথে যাওয়া যাবে না তো আপনি কিসের জন্য হ্যাঁ আপনি কিসের জন্য আপনার রসুল তো আপনাকে বলে দিয়েছেন যে প্রতিদিন সকালবেলা দুজনের ভিতরে মীমাংসা করে দেওয়া হচ্ছে সতকা আপনি তা থেকে মুখ ফেরাই নিলেন আপনি দূরে সরে গেলেন বলে লা কোথা ইল্লা বি এটা শয়তানের পথ দিকে যাওয়া যাবে না তাহলে সবাই যদি এইভাবে শয়তানের পথ করে ছেড়ে দিয়ে যায় শয়তানকে তো রাজত্ব পুরা ছেড়ে দেওয়া হলো হ্যাঁ শয়তান মানুষকে নিয়ে শয়তানি কর্মে উল্লাস করবে সুতরাং আপনাকে আমাকে অবশ্যই অন্যায়ের প্রতিরোধ করতে হবে নচেত আপনি আমি যদি সে অন্যায়টাকে প্রতিহত না করি বরং অন্যায়ের পাশ দিয়ে চলে যাই তাহলে অন্যায়কে সমর্থন করার মতো হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব গিনা যেন তারে তৃণ সম দাহে একজন অন্যায় করবে আর আরেকজন সমর্থন করবে এটাই হচ্ছে তার জন্য পাপ রসুলসল্লাহ আলীসাল্লাম আমাদেরকে ব্যাপারে সাবধান ও সতর্ক করেছেন যুদীয় দর্শকবৃন্দ আজকের এই পর্ব থেকে আমরা যেমন জানতে পারলাম যে রসুলসল্লাহ আলীলামের সুন্নতির উল্টা কাজ করা হচ্ছে মুনকার অনুরূপে সমাজের যত প্রকার অশ্লীলতা কাজ আছে সবগুলি হচ্ছে মুনকার এই মু কাজগুলি কখনো কারোর উপরে ফরজে আইন হয়ে যাবে কখনো কারোর উপরে ফরজে কেঁপায়া হয়ে যাবে আর অন্যায়ের পথে প্রতিরোধ না করলে আল্লাহর গজব ও লানাত এর পাত্র হতে হবে অথবা আসুন আমরা সকলে অন্যায়কে অন্যায় হিসাবেই জানি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আল্লাহ রবাহিন আমাদের সকলকে তৌফিকদান করুন समय भवर दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन कर সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে কোরআন এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় कुरान शायख आब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीस टी